তার কাজে পুরে যেত তার আস কাজে পুরে যেত হচ্ছে ইমান এখন কুকুরের তাগজ যদি ইমানের শর্ত হয়ে যায় আল্লাহ রবাহ আলম যদি এই নির্দেশ দেন তাহলে কুবরের তিনটা পর্যায়ে করতে হবে কিনা নাকি করলে হবে আমি অন্তর অন্তর খুব ঘৃণা করলাম আর বাকি মৌখিক বা কিভাবে আল্লাহ রসুল বা সাহেগ উৎখাত করার কাত করেছেন সেই কাজগুলো আমি বাদ রাখলাম একটা ঘৃণা সৃষ্টি হতে হবে তারপরে একটা বৃদ্ধের সৃষ্টি হতে হবে যে সব এরাই আল্লাহ রাহিনকে ধ্বংস করেছে আমার আপনার সন্তানদেরকে ইসলামের পথে পরিচালিত করতে হেরাই বাধা এরা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে আগুন চলতে হবে এটা হলো অন্তর দিয়ে তাগতকে ঘৃণা করা হলো আর মৌখিক মৌখিক কাজ কিভাবে অন্তর অন্তরে করলে খালি বসে চলবে না ভাই বন্ধু পারা প্রতিবেশী আত্মীয় স্বজন নিজের গুদ্র সমাজ যাদেরকে বলা সম্ভব হয় মৌখিক ভাবে তাদেরকে ইসলামকে প্রতিষ্ঠা করতে পারা অন্তর এরাই এরাই আল্লাহর মুখালে বাদ করছে এরাই রাতের আদর্শ থেকে এখানে বাস্তবায়ন করতে দিচ্ছে না আমার আপনার সন্তান হোক চাচা হোক বাদিজা হোক উৎক্ষের চেষ্টা না করলে আপনার ইমান হবে না এই কথাগুলো বুঝিয়ে দিতে হবে এর না হলে মৌখিক এত মৌখিক স্বীকৃতিমূলক কাজ এগুলো করতে হবে নাহলে ইমান হবে না আর তথি হচ্ছে কি করতে হয় যেভাবে উৎখাত করার জন্য যেভাবে তারা কাজ করেছেন যেভাবেকে নিয়ে দল গঠন করার মাধ্যমে যুদ্ধের পর যুদ্ধ কিতালের পর কি গজুয়া করার মাধ্যমে যেভাবে ওই সমস্ত সাগরিক ক্ষমতাকে উৎখাত সেই পথে কাজ করতে হবে সেই পথে লোকদেরকে তৈরি করতে হবে যেভাবে আপনার আল্লাহ জাহ আল্লাহ আর খান এই দিনটা হলে তাহলে আপনার ইমান আনা হলো এবার আল্লাহর প্রতি পরিপূর্ণ ইমান এনে আবাদত করেন আলহামদুলিল্লাহ যতটুকুই করবেন ততটুকুই কাজ হবে দরকার হবে না আর যদি ভেদালপূর্ণ ইমান তোমার থাকে সারা রাত করে তাহার তোমরা কোন কাজ তোমার আসবে না আগে তোমার খালেজ হতে হবে তুমি ইমানটা আঞ্চিরে আগে একবার বাজিয়ে দেখো যে তোমার ইমানটাকে তোমারই ধারণা নাকি আল্লাহ অনুযায়ী যারা এদের মতো না পারলেও আরো কিছু কম যাই হোক তুমি করো এটাই তোমার নাদাদের জন্য যথেষ্ট হবে আসলে দিনটাকে আগে খালেদ করো পিউর হও তারপর তোমার আমল উদ্দেশ্য যেহেতু জান্নাতে যাওয়া আমি দুনিয়ার এত কাজ আমি তো করতে পারবো না আমি একটু মানে অলস মানুষ এত পরিশ্রম এই পঞ্চাশ ষাট সত্তর একশো বছর এত নামাজ এত কিছু করে জাননাতে করবো আল্লাহ বলুন তাই তুমি খুব তাড়াতাড়ি যেতে চাও এত কষ্ট দুনিয়ার এত ঝামেলা এগুলো পড়াতে চাও না আমার এত ভালো লাগে না আমার মন চাচ্ছে আমি তাড়াতাড়ি চলে যাবো এই দুনিয়ার এইসব জায়গা আমার পছন্দ হয় না যদি আল্লাহ তোমাকে মঞ্জুর করেন তোমার সাহাদ যদি মঞ্জুর করেন এটাই তোমার জন্য সঠলাদা কোনো কিছুই হতে পারলো না ছেলে এত কিছু হলো অত বড় হলো এত চাকরি করে এত টাকা বেশি নিয়ে তুই কি করছিস আবার ছেলেরা কি করে বাপকে বদনাম করে বাপের রূপে কি বাপ আমাদেরকে কিছুই নিতে পারে না মানে চতুর্দিক থেকে অশান্তি এগুলো কিছুই ভালো লাগে না তাড়াতাড়ি আমার জাননা যাওয়ার ইচ্ছা ঝামেলা হবে না তাই কি করলো সে চাবি দৌড়ে গেলো ওদের যুদ্ধে যুদ্ধে শহীদ হইলেন দুই দিন পরে খবর যে দেখছো ওই যে এখানে বলে গেলো আমি তাড়াতাড়ি জান্নাতে যেতে চাইলুকুর খবর জানো তার আত্মাটা ওই দেখে সবুজ পাখির ভিতরে দিয়ে দেওয়া হয়েছে জান্নাতের ভিতরে তার আত্মাটা ঘুরে বেড়াচ্ছে যেখানে সেখানে জান্নাতের ফল কাটতেছে কোনো অসুবিধা নাই दुनिया कुरबान दी आत्ता मरारे साथ ही সবত পাখির পেটের ভিতরে তার আত্মা শহীদের আত্মাকে ঢুকিয়ে দেওয়া হবে আ যখন তার আরাম করার ইচ্ছা হবে আল্লাহর আর্থের নিচে তাদের জন্য জায়গা আছে সেখানে গিয়ে তারা একটু চোখে ইচ্ছা করবে আরাম করবে এই হচ্ছে সাহাদতের ফজিলত এই হচ্ছে শহীদের জন্যই আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের গ্যারান্টি দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন আল্লাহ اشترى من المؤمنين انفسهم واموالهم بان انهم في سبيل الله فيقتلون ويقتلون নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন المؤمنين মুমিনদের কাছ থেকে खरीद করে নিয়েছেন তার জান কিভাবে সেই জানল পাবে কিভাবে তার এই মালটাকে খরচ করবে আর জান সে কোথায় দিয়ে আসবে আল্লাহ করার জন্য আল্লাহ আলমিন মনে মনে হয়তো এটা বুঝতে পেরেছেন যে নতুন নতুন মুফাস্তির नतून नतून ए रकम पथ सृष्टिकारीहदी जिहदा जिहा पथेल उल्टी कितल मान दुआ कितल मैं सक का मान मद्रसा मस्जिद करा অনেক সবের কাজ এগুলো সবই কিতালের বললেন। যে দেখো তুলুন অবায়ুকালুন যেটের মধ্যে আছে এটা হলো কেতাল এছাড়া অন্যটা কোন কেতাল হবে না তো এখানে কতলটা তুলুন এই কতল কতলটা আমরা বাংলাতেও বুঝি নাকি বুঝি না যদি বলে যে অমুক ব্যক্তি অমুক ব্যক্তিকে কতল করে ফেলছে আমরা কি বুঝবো যে তাকে একটা চরায় গালি দিচ্ছে মানে কত মানে মায়ের ফেলানো আমি আল্লাহ রে দাল করবে কিভাবে মারবে এবং মরবে এটা হলো কেদানের কাজ তাও मरार्ज बचे तुम्हरा मार्बे के लिप्त मारा दरकार तुम्हारे खजना टैक्स तुम्हारे विद्युत जामा पायजामा कपड़ चुपड़ कैपर टैक्स सबकिया हुकुमत चाला तुम्हारे बोलिए उपार्जन कर সেই পয়সা দিয়ে তার কলেজ ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয় ইত্যাদিতে তাগদে শিক্ষা দেওয়া হচ্ছে আপনার আমার সন্তানদেরকে তারাই আছে যুদ্ধ করার কি দরকার আছে এখনো দরকার নেই তখনও ছিল না আল্লাহ রসুল সময় সাহাবিদের সময় এই তাগুদদের কোন প্রয়োজন ছিল না প্রয়োজন ছিল সাহাবিদেরই প্রয়োজন ছিল আল্লাহ রসুলের এই জন্যই বসুন যাও পয় করে আসুন দল পাঠিয়ে দিয়েছেন আল্লাহ আগে আত্মসমর্পণ করো আল্লাহ কর তোমরা যদি ইসলাম গ্রহণ করো তোমাদেরকে সাধন কর্তা হিসাবে আমি রেখে দেবো বদনামের কোনো নাই কাগজে ভাই কিন্তু যদি বলো যে না এটা হবে না আমরা আত্মসমর্পণ করব না আল্লাহর আইনের কাছে আমরা যাতে তখন দ্বিতীয় অপরাধটা কি হবে সরে যাও ক্ষমতার থেকে সরে যাও ক্ষমতা দাও আইন আল্লাহ অবশ্যই চালু করতে হবে এটা আমরা করব তুমি না করো আমরা করব। তোমরা পাশে যাও সরে যাও থাকো কাপের মুসলে খুব অসুবিধা নাই চাকাও জিজিয়া তোমাদের বিরুদ্ধে আমাদের কোনো কথা নাই চাক দেশে বসবাস করব। যেই দিন ইচ্ছে সেই দিন মানো লক্ষ হুকুমত না দাও তুমি ইসলামের সুশীত না দাও তোমার মধ্যে ঘেরেমি থাকে তোমার মধ্যে এই রকমের কারখুরি থাকে তুমি সরে যাও এটা আমরা চালাবো এখন বললো না যখন এই কথা বলতো তখন তুমি আগে শুরু করবে মারতে থাকো এ হচ্ছে নির্দেশ ঘরের মধ্যে বসে থাকবা কবে আইছে এই আক্রমণ করবে অন্য অন্য শত্রু বাহিনী তারপরে আমরা আক্রান্ত হয়ে ফিল কাশ্মীর করলেই তাদের জন্য আগে তোমরা আগে বের হয়ে আগে দল গঠন করে আগে প্রস্তুতি নিয়ে তাদের উপরে হামলার জন্য কেন প্রত্যেকটা নবী দেখা যায় তারা অগ্রসর হয়ে গেছেন জিয়া করার জন্য কেতাল করার জন্য তারা আগে বলেছেন এটা চলবে না তারা যদি বলতো ঠিক আছে আপনাদের শাসন আপনারা চালান আমরা করতে থাকি তাহলে কি ওই সমস্ত বিরাট বড় বড় এদের সাথে যুদ্ধ করার জন্য আল্লাহ যখন ওয়ার্ডার আসলো তিনি গেলেন মুসা নবীর তারা কি বললো এত বিরাট শক্তিশালী এত বড় বড় মানুষ এত ক্ষমতা এদের সাথে আমরা যুদ্ধ করব। এটা আমাদের কাজ না আমরা পারবো না ভয় পেয়ে গেলো সাল্লামকে বললেন আপনি আর আপনার প্রভু জান গিয়ে যুদ্ধ করুন হা হুনা আমরা এখানেই বসে থাকব তারা না শেষে আল্লাহ নবী অনেক লম্বা ইতিহাস তারা গিয়ে আমি করেছি আল্লাহ সেটা সঠিক ভাবে আজকে ওয়াদা করলাম দশটার সময় আছে এমন হইতে পারে আমি বারোটার সময় উপস্থিত হতে পারবো না হইতে পারে কিন্তু আল্লাহ যদি ওয়াদা করেন যে দশটার সময় একটা ব্যক্তি তোমার ওখানে পাঠাবো আল্লাহ পারবেন কিনা সমস্যা হবে আল্লাহ বলতেছেন যে ওই যে এক তুলুনের কাজ যে করেছ তাকে যে আমি জান্নাত দিব আমার দিতে কোন সমস্যা আমার কাছে নাই আমার দিতে অধিক ওয়াদা পালন আর কেউ করতে পারে না তুমি যে মারা মার এই যে ব্যবসাটা করলে তোমার গান এবং মালের যে ব্যবসাটা করলে এর খুশখবরি তুমি দিয়ে দাও সবাইকে বলে দাও যে আল্লাহর সাথে ব্যবসা করেছি আমার জান্নাত টাকা मदिन व्यक्तरा जिहा करार्न इतिहा देखा गया खबर जो मदिन फगान शहीद मिस्ट्री कहते सबसे एक मिस्ट्री नीन की सुसंवा शहीद हो गए खुशखबरी तल्लाश्वास कर এইভাবে আল্লাহ সাল্লামের সময় মায়েরা এইভাবে খুশি হয়ে গেছেন খুশিতে আত্মহারা হয়ে গেছেন আমি আজকে একটা পেয়ে গেলাম আমি শহীদের মা হয়ে গেলাম এইভাবে শহীদের বাবা শহীদের ভাই শহীদের বোন এইভাবে তারা খুশি হয়ে তারা আনন্দ উৎসব করত ঠিক একই ভাবে আল্লাহ রতুল সাল্লাম जाफर के तीन नम्बर तो स्त्री जा सलाम घाती फ डा दुआा कर সঙ্গে সঙ্গে যা করবেন আবু তাহলে তার তলোয়ারের বা দিয়ে মুখের মধ্যে চামতে বন্ধ করা তোমার দোয়া হতে পারে আল্লাহ তোমার দোয়া কোবল করে ফেলবে সর্বনাথ আমার হয়ে যাবে যেখানে আল্লাহ নবী সাল সাল্লাম তিনজন চিফ কমান্ডার নিযুক্ত করেছেন আমাকে নিযুক্ত করেছেন দ্বিতীয় নাম্বারের আমার এটা যখন আমার পরেও একজন চিফ কমান্ডার নিযুক্ত করছেন তুমি আমার স্ত্রী হয়ে আমার সৌভাগ্য ধ্বংস করতে চাও বন্ধ করোয়া সাবধান এই কথা তুমি বলো না শ্রহী ছাড়া আনার দোয়া তুমি করোনা আল্লাহ রসুল আমাকে আমি কাজের মধ্যে আমাকে এই বিপদের মধ্যে আবার তুমি জড়াই না তুমি দোয়া ভর্য করে নাও এই দোয়া তুমি বন্ধ করো এই ছিল দেখুন অবায়ুকালুনের কাজ شئ يقتلون ويقتلون إيه قدر جميع الله الوعداء إيه قدر جميعاً برو كنا قاد بدي بدي أنه كنا قاد هدف عرنا جميعاً الله رسول صلى الله عليه وسلم جميعا شكو لن يا رسول الله يا رسول الله أيونا عمل أفضل الله رسول بلن الإيمان بالله نسمى أيو الجهاد في سبيل الله ইমান এনে তোমাকে জিহাদ করতে হবে মজবুত ইমান এনে তারপরে তোমাকে জিহাদ করতে হবে এই হল উৎকৃষ্ট আমল্লা রসুল আল্লাহ এই কাজ করো আমাকে একটু কঠিন লাগে এখানে একটু ভয় লাগে মারা মরা এই সমস্ত কাজ ধর পাথর জেল জুলুম নির্যাতন আর আমের বাড়িতে পারবো না এটা একটু কষ্ট লাগে জিহাদ আমাকে একটা আমলের সময় জিহাদের সমকক্ষ আর আরেকটা আমলের কথা বলেন আমি ওইটা করি আল্লাহ না আজ আমি তো পাই না এরকম কোন আমলি জিহাদের সমকক্ষ रोजा रख मुज जन अल्ला जी काजेनी बेर तुम रोजा रखा शुरू कर दिल যতদিন এই ছয় মাস এক বছর যা লাগে তুমি কি পারবে যদি তুমি তুমি তা পারো তারপরে ওই মুজাহিদের সমান তোমার এই আমল হবে না হবে না জিহাদাগল এইরকম পথ দেখাইলে সাহাবিদেরকে গুদায় ও নিয়ে দেওয়া হয়তো না জিহাদের ময়দানে যাদেরকে এমন জজ্ দিয়েছিলেন সে যজ্ভা শুনে রাখুন কেমন জজ্ি বুখারের হাদিস তারা এমন ভাবে বলছে খন্দকের যুদ্ধ গাজওয়াই আহাব চতুর্দিক থেকে আক্রমণ শত্রুদের কাপেরা আসতেছে শুনে মদিরার চতুর পাশে খন্দকের কাজ শুরু হয়ে গেল হেম শীতল বাতাস খাওয়া নাই দাওয়া নাই এমন কষ্টের অবস্থা আল্লাহ রসুল দেখলেন নিজে হাদের প্রস্তুতি এদের তো জীবনে তো সুখ শান্তি নাই এরা তোমার তোমার দিনকে বাস্তবায়ন করার জন্য এই কাজের মধ্যেই তারা লিপ্ত তাদের উদ্দেশ্যই কখনো হবে। এই পর্যন্ত তারা চায় এদের তো নাই সময়ই পেল না এরা এরা তো এই কাজের উপরেই আপে তুমি দয়া করে এদেরকে ক্ষমা করে দাও আনসার মহাজারা এই আনসার মহাজের যারা আপে তুমি সবাইকে ক্ষমা করে দাও আর আমরা হাতে শপথ করেছি যতদিন পর্যন্ত আমার দেহে জীবন থাকবে যতদিন আমি জীবিত থাকবো আমি এই জিহাদ হয়েছে সে জিহাদ বর্তমানের জিহাদের অনেক ব্যাখ্যা নতুন নতুন ব্যাখ্যা অনেকেই দেয় জিহাদ বেল কলম জিহাদ বেল কাগজ জিহাদ মুখ জিহাদ কথাবার্তা অনেক জিহাদের ব্যাখ্যা করার উদ্দেশ্য হচ্ছে কি ব্যাখ্যা আল্লাহর আহিনাই যে ব্যাখ্যা দেন নাই সেটাকে চাইনে নিয়ে আসে একটা জাহাদিকে বিভ্রান্ত করার কি প্রয়োজন কি জবাব দেবেন আল্লাহ রব্ল আলের কাছে যে জাতি ছিল একদিন কি দরকার কি উদ্দেশ্য কি এতে কি স্বভাব হবে কি আল্লাহর কাছে কোন দূত দেওয়া যাবে যদি আল্লাহর আল প্রশ্ন করেন তোমার নবী तुमारोखर सामने नदी एख रही गुम देखले देखा तुम्हें अनुसारी देर के व्याख्या करा जिहा करते কি করেছো তুমি উত্তর আসে কিছু অন্য দিতে পারবে পারবে না তাই অনুরোধ আমরা আবাদ কম করতে পারি কিন্তু জাহিকে ধ্বংস করার মতো এই ধরনের কোনো কাজ জন্য আমরা না করি এটা জাহাজি তার হারানো ঐতিহ্যকে ফিরে পাওয়ার জন্য যদি চেষ্টা করে করতে দিন সে জাতিকে বন্ধ করবেন না এটা জাহাজি আপনি বলছেন আত্মহত্যা আছে বলতে চা করতে দিন তারে ওই আত্মহত্যাই করতে দিন বন্ধ করেন আল্লাহ আয়াতের ব্যাখ্যা উল্টা করবেন না তোমরা নিজের হাতে নিজের ধ্বংসের মধ্যে নিবদ্ধিত হই না এই আয়াত ব্যাখ্যা করা হয় কেউ কেউ ব্যাখ্যা করেন যেটা জিহাদ করা হচ্ছে ধ্বংসের পথ এখন আমাদের হাতে ক্ষমতা নাই কিছু না সমস্ত তাগত খাবে এখন আমি জাহাজের কথা বলবো আমি ধ্বংস হয়ে যাবে আল্লাহ করেছেন ওরা কবি তোমরা জিহাদকে বন্ধ করে দিয়ে নিজেরা তোমাদের ধ্বংস কেটে এনে না মাহানফির বাঁকা একশো পঁচানব্বই নম্বর আয়াত খুলে দেখুন আমাদের নেতাগরণ তার তস্পির কি করেছেন আর ওই সমস্ত তস্পিরে আমি মোতাকদ্রিনোতা আসরিন